সমুল্লাহ রহমদুলিল্লা রসুলিল্লা আমি প্রথম দিকে খুদবাতুল হাজা মানে এই এই যা যেটা অংশ আমি পড়লাম শুরুতে দুই লাইন মাত্র এটা কমপ্লিট পড়ছি এক সময় চলে যায় আমাদের অল্প সময়ের ভিতরে জন্য আমি পুরোটা না এখন ওইটা নিয়ে মানে ওইটা এক্সেলফ একটা শেখার জিনিস জানার জিনিস বোঝার জিনিস আমরা ওইটা নিয়ে একটা ক্লাস ডেডিকেট করবো ইনশাল্লাহ খুদবাতুল হাজা জরুরি বক্তব্য বা জরুরি জরুরি বক্তৃতা আমরা কালকে পড়লাম যে এই মহাবিশ্বে সব কিছু এবং সবার থেকে অথবা সবার থেকে সব পারসন বললে সব মানুষের চেয়ে বা সবার এবং সব কিছুর চেয়ে জিনিস পড়লে যা আমাদের আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে এটা হচ্ছে পার্টিকুলারি এখানে আল্লাহ রসুল কথা আসতেছে যেহেতু আমরা আল্লাহ রসল্ল আল্লাহ রসুলের ব্যাপারে যে সাক্ষর সেটি নিয়ে আমরা এখন আলোচনা করতেছি আর্শাদ মোহাম্মদান আব্দুল হরস্ল তো এই পর্যায়ে মানে আমরা যেটা বলছিলাম যে সাদা উচ্চারণ করার সাথে সাথে আমাদের কিছু জিনিস আমাদের উপর বাজিব হয়ে যায় বা কিছু জিনিস আমাদের উপর অবশ্যকরণই হয়ে যায় অব্লিগেশন হয়ে যায় যেটা আমরা করবো যখনই আমরা বলব যে আর্শাদনা মোহাম্মদান আব্দুল হরাসেলো এটা লিপ এটা শুধু লিপ সার্ভিস না যে বললাম বা শেষ হয়ে গেলো তা না তো দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে এই এই পর্যায়ের দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে আমরা যখন সাদা উচ্চারণ করবো মানে এই অংশটা যেটা কথা আমরা বললাম তখন আমরা আসলে কি করতেছি রাসুল সাল্লা সাল্লামকে আমরা কিভাবে কীভাবে বাঁচবো জীবনযাপন করবো কীভাবে আচরণ করব কীভাবে মানুষের সাথে ব্যবহার করবো এবং সব ব্যাপারে শুদ্ধ তরিকা বা শুদ্ধ পদ্ধতি কি সেটার নিয়ামক হিসাবে আমরা অ্যাকসেপ্ট করে নিই বা সেটা স্ট্যান্ডার্ড হিসাবে বা সেটার প্যারাডাইম হিসাবে আমরা অ্যাকসেপ্ট করে নিই যা কিনা আল্লাহর কাছে যেটা আল্লাহর কাছে প্রিয় এবং আল্লাহ যদি চান আমাদের কাছে কোরআনের আয়াত আসবে প্রথমে আসবে সুরা আজাব আজাব হচ্ছে তেত্রিশ নম্বর সুরা একুশ নম্বর আয়াত এখানে আল্লাহ বলতেছেন যে তোমাদের তোমাদের জন্য অর্থাৎ আমাদের জন্য মোহাম্মদ সাামের ভিতরে বা মাঝে একটা চমৎকার আদর্শ বা চমৎকার এক্সাম্পল বা চমৎকার আদর্শ রয়েছে এক্সাম্পল রয়েছে যা আমরা ফলো করব যা আমাদের জন্য ফলো করবে মানে আমাদের জন্য ফলো করার জন্য চমৎকার একটা আদর্শ বা চমৎকার একটা এক্সাম্পল বা চমৎকার একটা মডেল রয়েছে আমাদের জন্য এটা বলতেছেন আল্লাহ যে আল্লাহ এবং আখিরাতে আশা রাখে তার জন্য ফর হিম হু হোপস ইন দ্য মিটিং অফ আল্লাহ অ্যান্ড দ্য লাস্ট ডে অ্যান্ড রিমেম্বারস আল্লাহ মাছ এই এইভাবে যখন আল্লাহ কথা বলেন যে যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে আমরা দেখবো আরও পড়বো অনেক অনেক জায়গায় পড়বো আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে অথবা বলবেন যে আল্লাহ এবং আখেরাতে আশা রাখে এটা ইমানের শর্ত হয়ে যায় আল্লাহ এবং আখেরাতকে যদি আশা না রাখেন বা বিশ্বাস না করেন তাহলে দ্যার ইজ নো ইসলাম ফর ইউ আপনার আপনি আপনার আপনার আপনি মুসলিমই না আসুন আমাদের পুরো ওয়ার্ল্ড ভিউটাই হচ্ছে আল্লাহ এবং আখেরাত কেন্দ্রিক আল্লাহ আখেরাত দুটা একসাথে উচ্চারিত হয়েছে এই জন্য যে দুইটাই বিশ্বাস করার না বিশ্বাস করার ভিতর আপনার ওয়ার্ল্ড ভিউ লাইফস্টাইল আকাশপাতাল তফাত হবে বিশ্বাস করলে এক ধরনের হবে বিশ্বাস না করলে এক ধরনের হবে এই জন্য আল্লাহ বারবার এগুলোকে আনছেন এবং আমরা এইরকম কথা যখন শুনবো তখন আমরা কান খাড়া কান খাড়া করে শুনবো যে আল্লা কী বলতেছেন এবং এটাকে ইম্পর্টেন্ট সেভেন নোট করে নিব আমাদের দেশে আনফর্চুনেটলি বা আমাদের দেশে ইন পার্টিকুলার মুসলিম ওয়ার্ল্ড ইন জেনারেল আমরা মেয়ের জামাই খুঁজতে গেলে শাহরুখ খানের মতো খুঁজি অথবা মাইকেল ডগলসের মতো খুঁজি বা লিজার খুঁজতে গেলে হয়তো চেক ওয়েবরার ছবি বাংলাদেশে দেখবেন আছে চেকরার ছবি বুকে লাগাই মানুষ বলতেছে বা আরও ফলিবল ফলিবল হিউম্যান বিংস তাদেরকে আমরা আদর্শ মনে করি যারা আল্লাহবাহী দ্বারা গাইডেড না অনেক আছে মহাশেতু আমরা অনেক ব্যক্তি পূজা দেখছি আমাদের জীবনে কালমাংস মহাশেতু আমাদের লাইফটাইমে তারপরে আপনার কি বলে লেন আরও আরও জায়গায় নানা ধরনের আমরা ই দেখছি মানে আদর্শ মানুষের শুধু যে পলিটিক্যাল দিচ্ছে তা না আমি পলিটিক্যালটা মাথায় বললাম তো আমাদের মেয়ের জামাই খুঁজতে হলে আমাদের মাথায় হওয়া উচিত ছিল কি সাথে সবচেয়ে বেশি মিলজাত চলনে বলনে বেশভূষায় ব্যবহারে সালাতে ইবাদতে ট্রানজ্যাকশানে সত্যবাদিতায় তার মতো পার্শ্বটা আমরা হব না বাট সবচেয়ে ক্লোজেস্ট যাকে মনে করব পাত্রদের ভিতরে আমরা তাদেরকে সিলেক্ট করা উচিত আমি তো জানি যে আমরা কেউ সেভাবে করিনি আমি হয়তো বলতে পারি যে মানে হয়তো মানে এক কোটিতে দেড়শো কোটি মুসলমান আছে বলা হয় এক কোটিতে একজনও করছেন কি আমি আমি শেয়ার না আমি জানি না না তারপরে ধরেন রাষ্ট্র কথা বললাম তারপরে বিজনেস পার্টনার বলেন তারপর কমিউনিটি লিডার বলে ইমাম বলেন হাজবেন্ড বলেন মানে এটা আমি মেয়ের জামাই বললাম একদম মেয়ের তার হাজব্যান্ডের সম্বন্ধে একটা ধ্যান দাবেন থাকবে না যে কোন হাজব্যান্ডটা বেস্ট টু চুজ মানে কোন মানুষটা বেস্ট টু চুজ অ্যাজ হাজব্যান্ড আর কি তো এটা এইভাবে আমি অনেন অনন যেতে পারি অলমোস্ট আমরা আমাদের কারোরই এই জিনিসটা মাথায় থাকে না যখন আমরা বিজনেস পার্টনারই ধরে আমরা একদম শুটেড বুটেড লিমোজিন চালাই বিজনেস পার্টনার সিক্স টুর পারলে সিক্স চালায় পিছনে বসে ড্রাইভার সোফার দরজা খুলে যেয়ে আমাদের হচ্ছে বিজনেস পার্টনার সেটা খুব গ্রেট কিছু মনে হয় মানে মানুষের ভিতরে আমরা গ্রেটনেস খুঁজি অন্য অন্য বিষয়ে কিন্তু আল্লাহ যে গ্রেটনেস বলছে সেটা আমরা খুঁজি না যাই হোক সর্বক্ষেত্রে সর্ব ইসে রাসুল সাদামকে আদর্শ মনে করা এটা ইমানের দাবি আমরা পড়লাম যেখানে এই আয়ারটা পড়লাম সুরাহ জাবের একুশ নম্বর আয় নম্বর নম্বর আমি আবার ইংলিশ ট্রান্সেশনটা পড়ে দিচ্ছি ইন্ডিথ ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ইউ হ্যাভ এক্সেলেন্ট টু ফলো ফর হিম ফর হিম তার জন্য হু হোপস ইন দ্য মিটিং উইথ আল্লাহ অ্যান্ড দ্য লাস্ট ডে আল্লাহ স্যার দেখাবে এটা মিটিং উইথ হোপস ইন দ্য মিটিং উইথ হচ্ছে ব্যাকেটের ভিতরে হোপস এন আল্লাহ অ্যান্ড দ্য লাস্ট ডে হচ্ছে মানে আরবি ভাষার একটা দ্বিতীয় যায় হোক রিমেম্বার্স মাছ আল্লাহ এবং আল্লাহকে করে গেল এরপর আমরা আর আয়াত পড়ব যে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা আয়াত এই আয়তে উনি এই পরের হাফ মানে দুইটা আয়াতি পরের এইটা বলেন নেই পরের এটা আমি বলবো ইনশাল্লাহ আমি এখান থেকে মানে মেমরি থেকে বলবো মানে সামারি বলবো অন্তত আমার মুখস্থ নেই এটা হচ্ছে সুরা আল ইমরানের নম্বর আয়াত তিন নম্বর সুরা একত্রিশ নাম্বার আয় আপনারা বত্রিশটা দেখে নেবেন বাসায় যখন এই এই কথাগুলো শুনবেন তখন বত্রিশটাও সামনে নিয়ে দেখে আল্লাহ বলতেছেন বলো হে মোহাম্মদ হে মোহাম্মদটা ব্র্যাকেটে আসবে বলো বলতেছেন প্রাইমারিলি কাকে বলতে বলতেছেন আমাদেরকে বলতে বলতেছেন রাসুলকে বলতেছেন আমাদেরকে বলতে একটু ট্রুলি লাভ আল্লাহ আমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসি দেন ফলো মি কাকে রসুলকে ফলো করতে বলতেছেন রাসুলকে বলতেছেন বলতে আমাদেরকে বলতে বলতেছেন তোমরা যদি আল্লাহকে সত্যি ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো তাহলে কি হবে দুইটা কাজ হবে খেয়াল করবেন দুইটা কাজ একটা হচ্ছে আল্লাহ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন অ্যান্ড ফর গিভ ইউর সিনস এই দুইটা হইলে আপনার কিছু লাগে না আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন আপনার গুনামাফ করে দেন আপনার কিছু লাগে না আখেরাতের কোনো আখেরাতের কোনো চিন্তা নেই আপনি তো এটা খুবই একটাই তারপরের আয়াতটাতে যেটা বলতেছেন যে রাসুলের সুননা থেকে যারা মুখ ফেরা নেবে রাসুল থেকে যারা মুখ ফেরা নেবে রাসুলকে ফলো করবে না যারা তাদের কথা বলতেছেন হ্যাঁ আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না এরপরের ইত্যাদি বলতেছেন পরের বত্রিশ নম্বর আমার সামনে নাই বাট এটা সামারি আমি বললাম আর তার মানে কি রসুল রাসুলের আদর্শ থেকে রাসুলের প্যারাডাইম থেকে রাসুলের এক্সাম্পল থেকে মুখ নাওয়া নেওয়া এনে গ্রস লেভেল যদি কেউ মুখ ফেরায় না মানে আমি শূন্য মানি না বা শূন্য আমার কাছে ইম্পর্টেন্ট না বা তাহলে তাকে আল্লাহ কাফের বলে সম্বোধন করতেছেন বিধর্মী বলে অবিশ্বাসী বলে সম্বোধন করতেছেন ইট সো ইম্পর্ট্যান্ট আমরা অনেক সময় এটাই করি তবে এটা এটা ঠিক আমি সুননার ডেফিনেশন দিয়ে শুরু করছিলাম কারো কারোর কাছে কঠিন লাগতে পারে যে মানে যদি রিকমেন্ডেড কাজ হয় চার রকমের বলছিলাম আমি মানে সুননা মানে যদি রিকমেন্ডেড কাজ হয় একটা রিকমেন্ডেড কাজ যদি আমি ছেড়ে দিই আমি কিন্তু কাফের না ধরেন একটা বইয়ের কথা আমি বলি পরে আরও আলোচনা আসবে ব্রাঞ্চেস একটা বই আরবিন এখানে দেখেন সর্ব মানে ইমানের সাতাত্তরটা শাখার সর্বোচ্চ শাখা কী লাইলা যেটা কারো ভিতরে না থাকে সে মুসলিমই না মমিনই না সে কাফের সোয়া কথা সবচেয়ে লোয়েস্ট কি সবচেয়ে লোয়েস্ট হচ্ছে পর থেকে আপনি আল্লাহর বান্দার কষ্ট হবে সেই জন্য একটা ক্ষতিকারক বস্তু উঠায় সরায় ফেললেন না একটা কাটা হইতে পারে একটা কলার চোখলা হতে পারে ডাস্টবিন নিয়ে ফেললেন এটাকেও ইমানের শাখা বলা হচ্ছে বাট এটা হচ্ছে লোয়েস্টটা এটা যদি আপনি একজন না করেন তাহলে কিন্তু আপনি অবিশ্বাসী হয়ে গেলেন না কিন্তু প্রথমটা যেটা সেটা না করলে কিন্তু আপনি অবিশ্বাসী হয়ে যাবেন বা আপনি আর মুসলিম থাকবেন না সো আমরা বুঝবো এখানে যখন আমরা বলছি যে মুখ ফেরা বলতে সন্ন্যাস সুনন্যার থেকে টোটালি মুখ ফিরে নেওয়া অর্থাৎ ওয়ান ডাজন কে আসুন না না বা অনেকে আছে বাংলা মানে বাংলাদেশেও আছে বাইরেও আছে বা আমি সুননা সুনার জন্য বুঝিনি আমি কোরআন মানুষ কোরআনিয়ান বলে ওদের গ্রুপ আছে কোরআনিয়ান তারা শুধু কোরআন মানে সুন্না মানে অথচ কি ফেলা কথা যে কোরানটা আমরা কোথাও পাইছি কোরআনকে বলা হয় মোতাবত্তের হাদিস মানে বহু সাহাবির বর্ণনায় আসা হাদিসগুলা হচ্ছে কোরআন অর্থাৎ হাদিসের মিনিং কী রসুল সাল্লাম যেটা বলছেন সেটা হচ্ছে আমরা আগেই পড়ছে হাদিস মানে কি কথা বা রসুল স্লাম যা বলছেন তার মুগ যা বাইর হয়েছে বা লিপিবদ্ধ হয়েছে যেগুলা হাদিস তো কোরআনের একটা আয়াত ধরেন দেখুন একটা সুরাফাতে যে সুরাফাতে কে বলছেন আল্লাহ রসুল বলছেন সাক্ষী দিচ্ছেন কারণ সাহাবিরা সাক্ষী তারা শুনছেন এটা এটা এটা এটা অল অফ হচ্ছে মোতায়াতের হাদিস অলমোস্ট অল অফ ইট এক দুটা আয়াত নিয়ে একটু আছে যে ওইটা অনেকের থেকে বর্ণনা মানে বর্ণনা পাওয়া গেছে মানে অনেকের কাছে পাওয়া যায়নি বাট ওটারও একটা বিশাল হিকমা আছে আপনি আপনার পরে একদিন আমরা উলুমুল নিয়ে কথা বললে বা এই পরে বলবো একদিন যে দুটা মাত্র আয়াত সেই আয়াত দিয়ে মানুষ বেশি গবেষণা করতে গিয়ে ইসলাম থেকে বাইর হয়ে গেছে সেরকম মানুষ আছে যাই আমরা আজকে আমাদের টপিক সেটা না মানে যারা বলবে যে আমরা কোরআন মানে হাদিস মানে কোরআন কোথায় কোরআন কোথা থেকে পাহাড়ের উপর না তার তুমি দ্য মোমেন্ট ইউস এ কোরআন মানো তুমি আসলে হাদিস মানো কিন্তু এই ফ্যালাসিটা তারা স্বীকার করবে না অথবা মানুষকে বিভ্রান্ত করতে চেষ্টা করবে এবং এইভাবে যারা সুন্নাকে অস্বীকার করে সুন্না মুখ ফেরে তাদেরকে বলা হয় জিন্দিক কথাটা মানে হচ্ছে যারা ছদ্মবেশে ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের ভিতরে প্রবেশ করে মুসলমান বা মুসলিম হওয়াকে হওয়াটা প্রিটেন্ড করে এবং ভিতর থেকে কাজ করে যাতে ইসলামকে ধ্বংস করা যায় আবদুল্লা বিন সাবা বলে একজন লোক ছিল আপনি জানেন বলে আপনারা হয়তো শুনছেন শেয়াদের ফোরফাদার যে আর কি সেই ইজমটা যার দ্বারা ক্রিয়েটেন সে লোক যেমন ইহুদি ছিল ইয়মানাইট ইহুদি ইয়ামানাইট ইহুদি সে ইসলামের ঢুকছিল ইসলামকে ধ্বংস করা যেমন সে অনেক কাজ করছে সেটা সেই পথে ইনফ্যাক্ট সেই সময় থেকে তার কর্মকাণ্ড যখন শুরু হয়েছে তখন থেকে পিরিয়ারটাকে আমরা গ্রেট সীতনা বলি ওই সময়টা বা আশেপাশের সময়টাকে আসেন সুলা আলমজানের একটি সামার একটা আমি বললাম বত্রিশটা আপনারা দেখে নিন বত্রিশটা খুব ভয়ঙ্কর এক যেটা পড়লে আমার নিজেকে নিয়ে ভয় লাগে যে আল্লাহ বলতেছেন তাদেরকে সরাসরি কাফের বলতেছেন আল্লাহ যারা মুখ ফিরায় নেবে সুনার থেকে এরপরে আমরা একটা হাদিস পড়বিক যে এই হাদিসটা হচ্ছে যে আর একটা কথা বলবো এখানে কেউ যদি রাসুলকে দেখেন যে রাসুলকে স্ট্যান্ডার্ড বা প্যারাডাইম বা এক্সাম্পল মনে না করে আপনি বুঝবেন সে আসলে শাহাদার মিনিং বোঝে নেয় অথবা সে ইমানেরও মিনিং বোঝে নেয় ইসলামেরও মিনিং বোঝে নেয় এটা তাকে নিয়ে চিন্তার ব্যাপার আর তাকে তখন কনভিন্স করতে হবে যে ভাই আসলে মানে আসাদুল্লাহ মোহাম্মদান আব্দ রাসুল একটু মানেই হচ্ছে যে আমি জীবন ব্যবস্থা হিসেবে তার দেওয়া জীবন ব্যবস্থায় সর্বান্ত করে গ্রহণ করব এবং তাকে সব ব্যাপারে এক্সাম্পল মনে করব খুশাল এরপরে বলতেছেন এই হাদিসটা বখারির হাদিস এটাতে বলতেছেন আমি আল্লাহর নামে শপথ করছি আল্লাহ রসুল্সাম বলতেছেন আমি আল্লাহর নামে শপথ করছি যে তোমাদের ভিতর আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি এবং তোমাদের ভিতর আমি সবচেয়ে বেশি গড কনশিয়াস মানে সবচেয়ে বেশি তা কো আমার বা তাদের তার সম্বন্ধে আমি কনসিয়াস তারপরে বলছেন যে কিন্তু আমি রোজা রাখি এবং ভাঙি সালাত রাত যে সালাদ আদায় করি এবং ঘুমাই আমি বিয়ে সি বলে বলতেছেন হু এভার টার্ন ফ্রম মাই সুন্না ইজ নট ফ্রম মি অনেক কঠিন একটা কথা যে আমার সুন্নাতে মুখ ফেরে না সে আমার কেউ না এই হাদিসটা পার্টিকুলারলি আমাদেরকে অনেক বড় শিক্ষা দেয় একটা যে আমাদের ভালো কাজও করতে হবে আল্লাহ রসুল্লের সীমার ভিতরে তার নির্ধারিত পথে বা উনি যেভাবে বলে গেছে সেইভাবে করতে ইচ্ছা মতো ভালো কাজ করতে না চাইলাম কিছু পারবো আমি মানুষকে খাওয়াইতে চাই তারপরেও সেখানেও রিস্ট্রিকশন আছে যেমন আল্লাহ যখন যে সবকিছু দান করেছেন আল্লাহ না ওয়ান থার্ড রাখো ম্যাক্সিমাম সরি না দান করো বাকিটা থাকবে তোমার জন্য তোমার কী তোমার ওয়ারিশ যারা তাদের জন্য ওয়ান থার্ড দাম কর ওয়ান থার্ড এটার কারণ কি আর কল্যাণ দেখছেন উনি এটা আরেকদিনকে হয়তো আরেকভাবে বলছেন সেটা অন্য কথা কিন্তু ওয়ান থার্ড কেন বলছেন যে এই দেখবেন মুসলিম ইসে ওয়াসিয়াদ যেটাকে বলি হ্যাঁ যেটাকে বলি আমরা উইল করা আপনি কিন্তু উইল করতে পারেন মাত্র ওয়ান থার্ড উইল কার জন্য করা প্রযোজ্য কার করতে পারে যে আপনার ন্যাচারালি ওয়ারিশ না ওয়ারিশের ব্যাপারে উইল করা যাবে না আপনার দুইটা ছেলে আছে আপনি একটা ব্যাপারে উইল করেন একটা ব্যাপারে নর্মাল দিয়ে গেলেন এটা হবে না কিন্তু আপনার ধরেন আপনার ছেলে ছেলেমেয়েরা আছে আপনি একটা ই করলেন যে আমি মারা গেলে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির ওয়ান থার্ড এই মসজিদে দিয়ে দেওয়া বা এই এডুকেশান সেন্টারে বা এই জায়গায় দেওয়া এটা আপনি করতে পারেন ওয়ান থার্ড পর্যন্ত এইখান থেকে আসতে যাই তো এখন এই হাদিসটার একটা ব্যাকগ্রাউন্ড আছে আমাদের জানা উচিত কারণ আরেকবার আমার হায়তে কুলাবে কিনা আমি জানি না এই হাদিসটি আপনাদের সাথে আলোচনা করা আমি সবকিছু এইভাবেই দেখি আর কি ডে বাই ডে ডে টু ডে দেখি তো এখানে কি বলছেন আল্লাহ আসলামের এই হাদিসটা একটা ব্যাকগ্রাউন্ড আছে সাহাবিরা আসলেন তার ওয়াইফদের কাছে এসে জিজ্ঞেস করলেন যে আল্লাহ আসলামের আমুলগুলা কী মানে কি কী করেন এ বাজতটা করেন মানে সুপার নিউমারি যেগুলো ই না ফরজ না ফরজ তো সবাই জানে কি করতে হবে এক্সট্রা কী লাভের জন্য তখন ওনারা বললেন বলার পরে সাহাবিরা একজন বললেন যে আমি আজ থেকে নেওয়ার দিন না সারা পড়ব কারণ নবী পড়েন আংশিক কিন্তু আমার তো আমি তো নবী না আমার তো পড়লে হয়তো আমি কিছু একটা করলাম ওনার সে তো বেশি করতে হবে আমাকে আমি যেহেতু সাধারণ মানুষ আরেকজন বললেন যে সারা বছর নফল রোজা রাখবেন একটাও ভাঙবেন না আরেকজন বললেন জীবনে বিয়েসেই করবেন না কারণ বিয়ে সে হচ্ছে ডিস্ট্র্যাকশন এটা শোনার পরে শুনলেন কথাগুলো আড়াল থেকে এসে বললেন যে তোমরা এরকম বলছো তারপরে এই কথাগুলো বললে যে আমি তোমাদের ভিতরে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি এবং সবচেয়ে বেশি গড় কনশাস আমি এটা কারণ আছে তাকে যা দেখানো হয়েছে আমাদের কিছু দেখানো হয়নি তাকে নিয়ে গিয়ে যা দেখানো হয়েছে জাহান্নাম সহ আমরা সেটা দেখিনি সুতরাং আমাদের ইমান তার মতো শক্ত হবে না যাই তারপর কি বললেন যে তারা বেশি ভালো কাজ করতে চেয়েছিলো উনি কী বললেন আমার সুন্দর থেকে যারা মুখ ফেরেন অর্থাৎ ভালো কাজেরও লিমিটটা উনি নির্ধারণ করে দিয়েছেন ওইটুকুর থাকতে হবে ওনাকে করে ভালো কাজ করা যাবে না আন্ডলাস ইট ইজ ওপেন জিনিস আমি যেটা বললাম যেমন ধরেন আপনি যদি করেন এটাতে ব্যাপার নেই আল্লাহ উনি খুলে ওপেন কিন্তু যে সমস্ত জিনিসগুলা উনি এক্সাম্পল রেখে গেছেন বা যে সমস্ত জিনিসগুলার বলে গেছে যে এটা এরকম করবা ওইটা ওইরকম করবা সেইগুলোতে তাকে তার চেয়ে আগে বেড়ে কোন কাজ করা এটা হচ্ছে তার থেকে মুখ মুখ ফিরে যে জন্য আমরা সবসময় বলি যে কালকে বলছি আমরা যে ভালো কাজ করার বা ইবাদত করার বা আল্লাহ সরেন নৈকট্য লাভ করার ব্যাপার আসলেই আগে জেনে নেবেন দলিল আছে নাকি এটা করার বিধান আছে নাকি এটা করা যাবে কি না শুধুমাত্র যদি বলে থাকেন আল্লাহ রসুল অ্যাপ্রুভ করে থাকেন সেটাই করা যাবে তার বাইরে কিছু করা যাবে ইবাদত হিসাবে আমি বলছি আর মহামালাত হিসাবে আপনি তো বললাম যে কালকে তো যে যা নিষেধ তার বাইরে সব করতে আর কিছু কিছু ভালো যেটা বললাম যে জিকিরের কথা এটা বেঁধে দেন কয়বার করবেন কয়বার এটা জিকির করতেছেন ঠিক আছে জিকির বলা হয়েছে চুপচাপ বসে গাড়িতে ট্রাফিক জামে ফর টু আওয়ার্স আপনি পড়তে পারেন এগুলো কোনো লিমিট বা ধরেন দান সাদাকা করবেন এদের কোনো ই নেই তো মানুষের রিলেটিভ ব্যাপার কাকে আল্লাহ কতটুকু তার দান সাদাকা ব্যারি করবে বাধ্যবাধকতাও যেমন নেই বাধ্যবাধকতা মানে সাদা ব্যাপারে তো সাদা সুপার নিউমারি জিনিস বা রিকমেন্ডেড জিনিস এটার ব্যাপারে ব্যাপারে আছে কিন্তু যদি আপনি অনেক দেন দান দক্ষিণা করেন এটা ভালো চোখেই দেখা হবে যেহেতু এটার উপর কোনো লিমিট বা কোনো নেই কিন্তু ওইগুলো আপনি দেখবেন যে কতটুকু কতটুকু পড়বেন কতটুকু করবেন এগুলো সম্বন্ধে আল্লাহ হাদিস আছে আছে সেটুকুই করতে হবে একটা উদাহরণ আমি সময় দিয়ে থাকি আপনাদেরও বলি সেটা হচ্ছে যে আমরা নামাজের পরে ডিফারেন্ট ডিফারেন্ট তস্পি আছে একটা আছে সুহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইউজুয়ালি আমরা পড়ি তেত্রিশ ৩৩ এবং চৌত্রিশবার এই পার্টিকুলার ফরম্যাট এখন আপনি মনে করলেন যে আমি ডবল করে করব। সিক্সটি সিক্স সিক্সটি ডাবল করে দিল না আপনার কিন্তু এই বাদরটা হলো না বিকজ ওই আবাদকটা রাসুল সাসাম স্পেসিফিক্যালি বলে গেছেন আপনাকে ওইটাই করতে হবে আপনি আগে বাইরে ভালো কাজ করতে পারবেন না করা উচিত না করলে আপনি উল্টা আপনি ক্ষতির ক্ষতিগ্রস্ত হতে পারেন যেভাবে উনি যে সে আমার কেউ না হু এভার টার্নভে ফ্রম নট ফ্রম মি কঠিন কথা তার কেউ না হইলে আমরা কারা আমরা আসতেছে যে আল্লাহ রসুলের প্রতি আমাদের এটা আমাদের অব্লিগেটরি সারাদা যখনই উচ্চারণ করলাম আশ্লাহ আমাদের প্র অব্লিগেটরি হয়ে যে কমপ্লিট অভিডেন্স থাকবে তার প্রতি অর্থাৎ তার প্রতিটি আদেশকে ডুকে মনে করতে হবে যে এটা জাস্টিফাইড এবং এটা কারেক্ট এবং এটা আমাদের করতেই হবে প্রত্যেকটা ডু নট থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে হ্যাঁ আমরা তো পারফেক্ট হব না পারফেক্ট হব না আমরা কখনো একটা একটা ছুটে যাবে ই হবে সেটা না অন্তত অ্যাক্নোলেজ করতে হবে যে এটাই আমাদের করণীয় বা আমাদের কমপ্লিট অভিডিয়েন্স আমি আমি যদি নাও পারি করতে কোনো কারণবশ একটা বা ওই যেভাবে বললাম যে অনেক সময় আমাদের একটা মুস্তাহা শ্রেণীর বা একটা রিকমেন্ডেড কাজ ছুটে যেতে পারে সেটার জন্য হ্যাঁ জন্য আমরা দুশ্চিন্তা করব না কিন্তু আমাদের টার্গেট থাকবে যে আমরা কমপ্লিট অভিডেন্স থাকবে তার ডু অ্যান্ড ডো নট প্রতি সুরা নিসার উনষাট নম্বর আয়াত কোর্ট করছেন এখানে জিনা মানু বলে বলতেছেন হতিউল্লাহ ওয়াতিউর রসুল্লাহ আল্লাহকে মানো এবং আল্লাহ রসুলকে মান একসাথে বলছেন দুটো খুব কঠিন একটা আয়াত আছে যেটা একবারই আসছে এই কথাটা আর একজন মানুষের বেলায় এটা হচ্ছে সুরা নিসার নম্বর আল্লাহ বলতেছেন হি হু ওবেলা কিন্তু হি হু টার্ন দেন উই হ্যাভ নট সেন্ট ইউ মোহাম্মদ এজ এ ওয়াচার ওভার দ্যাম কেউ যদি মুখ ফিরে আয় আল্লাহ বলতেছেন তার রেসুলকে তোমাকে আমরা দারওয়ান হিসেবে পাঠাইনি অর্থাৎ যে রাসুলকে মানলো সে আল্লাহকে মানল আমরা আমরা যে কোনো কাজে যে কোনো ভালো কাজে যে কোনো সয়াবের কাজে যেটা আমরা আখেরাতে অথবা দুনিয়াতে করল্যাণ চাই চাই আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড আশা করি বা রিটার্ন আশা করি সেটা অলওয়েজ আমরা দেখব যে এটা রাসুল সালাসমের পদ্ধতিতে হচ্ছে কেন এই কবর মাদার দিয়ারত এই চল্লিশা চার দিন মিলাদ এগুলো পদ্ধতিতে হয় না এই জন্যই আমরা এগুলো বিরোধিতা করি তা নাহলে কেউ যদি আমাকে দলিল দিয়ে দেখা দিতে পারতো যে আল্লাহ মিলাদ পড়তে বলছেন অথবা তার সময় সাবিরা পড়ছেন কালকে থেকে আমি মিলাদ পড়তাম কিন্তু সেটা তো কোনো দলিল নেই চারশো সাড়ে চারশো বছর পরে এটার ইয়ে হয়েছে বিরাজীদের দ্বারা এটা প্রচলন হয়েছে এবং খ্রিশ্চানদের অনুকরণ অনুসরণ করে এটা আসে তারা যদি তাদের জিসাস ক্রাইসকে এত ই করতে পারে মানে ব্যানার করতে পারে এত ব্যানার মনে করে আমরা কেন করতে পারব না এই এইখান থেকে আসছি আরেকটা জিনিস হচ্ছে যে যখন আমরা আশেদুয়ান্না মোহাম্মদ আব্দুল হাসুল বলি আমরা তাকে সকল বিষয়ে জাজ হিসাবে নির্ধারণ করি জাজ মানে বিচারক এটা আমি আগে আম তো কিছু কাজ করি আমরা কিছু বিয়ে ঘটকালি করি আল্লাহর জন্য করি পিওরলি আল্লাহর জন্য আলহামদুল্লাহ তো সেখানে আমরা আজকাল ছেলেমেদের বলি যে দেখো এই এই আয়াতটা যেটা যে আয়াতটা এখন বলবো আর কি সুরানিসার পশের জন্য আয়াত এইটা শুধু মানতে পারলেই আর বিয়েতে কোনো থাকে না এখানে বলছেন আমরাও আগে ওই দিন ওই দিন একবার ইয়ারটা না তোমার রবের কসম কসম না বাট নো তোমার রবের কসম দে ক্যান হ্যাভ নো ফেইথ আনটিল দে মেক ইউ জাজ ইন অল ডিসপিউটস বিটুইন দেম তাদের ভিতরে কোনো ইমান থাকতে পারে না যতক্ষণ তাদের সমস্ত বচসা সমস্ত ঝগড়া জাটিতে তোমাকে জাজ মানবে সমস্ত বিতণ্ডা পাক বিদণ্ডা সব কিছুতে তোমাকে জাজ মানবে অর্থাৎ বিচারক মানবে অ্যান্ড ফাইন্ড দেমসেলফ find in themselves tader bhitore tara no resistance against your decision ebong tumi je tumi je nirdharon je je bichar deba ba jeta jeta faisala deba tar pore tader bhitore ar kono resistance kono grumbling thakbena kono grach thakbena kono resentment thakbena and accept them with full submission ebong pura puri sheter kache nijeke samarpon korle ortonto boro ekta kotha biyer byapare keno boli eta bole ajke shesh kore dicchi biyer byapare keno boli amra বইমেলায় আমরা একটা লেগে গেছি অনেক আগে গেছি এখন যায় না ফায়িসা অশ্লীলতা নানা রকমের বেপর দামে বা অন্য গান বাজনা এটা সেটা আরও আরও সমস্যা আছে আমাদের দাঁড়িয়ে আছে আমাদের জুব্বাপুরি আমরা আমাদের বৌরা বোরখা পড়ে আমরা তো এখানে অবাঞ্ছিত হনুমান চৈত্রে যাই হোক তো এখন একটা বউ বলল চলো বইমেলায় যাই হাজব্যান্ড বললো না না আমি আমার ইচ্ছা করতেছি না আর ওই সব জায়গায় আমি যাবো না ঝগড়া লেগে গেল আল্লা আল্লা আল্লাহ সুলকে বিচারক মানলেন মানতেই পারেন যে ঠিক আছে দেখি চলো আল্লাহ আল্লাহ রয়েছে কী বলছেন তখন দেখবেন যে সেরিয়াতে যদি যান একজন মেয়ে তার হাজবেন্ডের পারমিশন ছাড়া ঘর থেকে বের হইতে পারে না যত খারাপ লাগুক শুনতে এটা এটা যে কত বড় উইসডম আছে দুনিয়ায় ঘর হারা যারা সংসার হারা যারা সকল ই হারালো যার গৃহ হারালো যার তা সীমান আসলিন বলছেন এরকম যারা তাদেরকে জিজ্ঞেস করে দেখেন এই একটা বিধান যদি মানত যে হাজব্যান্ডের পারমিশন ছাড়া সে লাইন ক্রস করবে না এটা যেমন একটা আমি উদাহরণ দিলাম এটা জাসুল সালাম কিন্তু বিদায় হাজার সময় এই কথাটা বলে আবার বলছেন যে এটার জন্য আমরা যেন তাদেরকে অত্যাচার না করি তাদের প্রতি যেন কাইন্ড হই এবং তাদের যে সমস্ত জায়গায় স্বাভাবিকভাবে যা মানে কোনো সমস্যা নেই যাইতে ফর এক্সাম্পল বাপের বাড়ি অথবা বোনের বাড়ি বা এলসওয়্যার যেগুলোতে কোনো সমস্যা নেই বা এমন অনেক জায়গা আছে যেখানে বইমেলার মতো ফাইসা নেই নর্মাল জায়গা একটা নির্মল আনন্দের জন্য সেটা একটা ঝর্নার গিয়ে বসবে তার হাজবেন্ডের সাথে অথবা তার ছেলেমেয়ের সাথে এরকম সমস্যা নেই তো যাই হোক যেটা বলতেছিলাম যে এই এই যে জিনিসটা তাহলে সলফাই এটা মানে কাছে বিচারের জন্য নিয়ে যান বা কাছে বিচারের জন্য নিয়ে যান আপনি যে বিচারটা হবে এবং তখন আপনি মানবেন কার অ্যাকচুয়ালি মানবেন কাকে মানবেন আপনি আপনি কিন্তু মানতেছেন আপনার হাজবেন্ডের স্লেভ না আপনি আপনি রাসুলের কথাটাকে মানতেছেন একটু আগে পড়লাম অনুগত সম্বন্ধে যে কঠিন কঠিন কথা বললো আপনি সেগুলো মানতেছেন এরপর একটা কি ধরেন ওই ভদ্রলোক বলল যে তুমি আমার বোনের জামাই আসবে তাকে তুমি সার্ভ করবা এবং তার সাথে গল্প করবা অথবা তাকে ভালো করে এন্টারটেন করবা যাতে সে খুশি হয়ে যায় এখান থেকে ওর মহিলা বললো যে আমি তো করতে পারবো না এখন ঝগড়া লাগলো আল্লা আল্লাহ রসুলের কাছে নিয়ে যান কী বলবেন যে ওই বোনের জামাই হচ্ছে তার জন্য গায়ের মাহরাম তাকে বড়োজোর জাস্ট খাবারটা বেড়ে দিতে পারে এরপর দিন কিন্তু তার সাথে গল্প করা তার সাথে আড্ডা দেওয়া সিজে তার সামনে বাইর হওয়া কোনো অব্লিকেশন নেই তার মানে না হারাম জিনিসগুলো নিয়ে আমরা পরে কথা কোনো যদি বাইরে যায় সেখানে কোনো নেই সে হাজব্যান্ড হোক সে বাপ হোক সে হোক যেই হোক দুনিয়ার হোক কোনো না হ্যাঁ আমরা বাধ্য হইতে পারি না আমরা বাধ্য হই অনেক অনেক জিনিস করতে হচ্ছে যে যেখানে কোনো চয়েস নাই জিনিস কিন্তু ইউসুয়ালি আল্লাহর আনুগোস্তর বাইরে কোনো আনুগোস্ত নেই যখনই বাবা অর্ডার করবে যে তুমি আল্লাহ এটা করতে বলছো তুমি উল্টাটা করো না আপনি বলবেন না আমি তো এটা করতে বাধ্য না যখন হাজব্যান্ড বলবে না বাধ্য না যখন শাসক বলবে তাও বাধ্য না শাসক শাসক আমাদের উপর যেটা চাপায় দেয় আমরা মেনে নিই গিয়ে মেনে নাও মানে আমি এটা ওইটা অ্যাগ্রি করতেছি না অনেক সময় মেনে নিতে হয় অনেক কিছু সেটা পরিবেশের উপর মেনে নিতে হয় আমরা যারা বিদেশে থাকি অথবা দেশে থাকি বা অন্যত্র অনেক সময় মানতে হয় তো একটা জিনিস হচ্ছে যে হজম করা বা জাস্ট চুপ করে থাকা তার মানে এটা না অ্যাগ্রি উইথ দ্যাট তা না কিন্তু অ্যাগ্রি করতে পারবেন অ্যাগ্রি করলে ধ্বংস হয়ে যাবেন এটা আমরা পরে পড়বো এটা ফিকটা পরে পড়ব ইনশাল্লাহ আর একটা আয়াত পরে শেষ করে দিব আমি সুরা আলআরাফের একশো সাতান্ন নম্বর আয়াত যারা বিশ্বাস করে যারা সুলে বিশ্বাস করে তারা কি করবে তারা তাকে অনার করবে তাকে সাহায্য করবে তাকে সম্মান করবে তাকে সাহায্য করবে অ্যান্ড ফলো দ্য লাইফ লাইফ মানে কোরআন এখানে which has been sent down with him it is they who will be successful tale e anugoter kotha bolchhen take help korben take samman korben take take tar light ti quran ne ashen seta follow korben guiding principle seta follow korben taholee kintu apni sathe rasul খোটো কথা বলে খারাপ কথা বলে আমরা চেয়ে চেয়েটা দেখব না আমরা অবশ্যই ডিপেন্ড করবো আমাদের রাসুলকে এবং সেটা করতে গিয়ে আমরা আইন আমাদের হাতে নেব না এটা আমরা কখনো বলি না বা বলব না কিন্তু আমরা দেখাবো যে আমরা আই নট লাইকিং ইট বা আমরা এটা প্রোটেস্ট করবো যতটুকু সম্ভব প্রোটেস্ট করব এবং এটা আমাদের এটা প্রমাণ করবে যে আমরা তাকে আমাদের চেয়ে বেশি ভালোবাসি এরপরে এই এই এই চ্যাপ্টারটা আমরা শেষ করে দিচ্ছি বা এই আলোচনাটা আমরা শেষ করে দিচ্ছি আলাহাই্ল অথবা অর্শাল্লাহ আলাহ অরশুল্লাহ এটা হচ্ছে আমাদের দিনের ফাউন্ডেশান ভিত্তি এক নম্বরেরই আপনার ইসলামের স্তম্ভ হয় পাঁচটা এক নম্বরের কি হচ্ছে এটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এটা ইসলামের স্তম্ভ পাঁচটা কি শাহাদা সালাদ বা নামাজ জাকাত শিয়াম বা রোজা এবং হজ এক নম্বর হচ্ছে এটা এইটা যার নাই তার দু নম্বরে যাওয়ার দরকার নেই এটা যার ঠিক হয় না তার নামাজ পড়ার দরকার নাই। তার কারণ কি যে আপনি একতলা বাইপাস করে দুই তিন চার পাঁচে যাওয়ার কোনো দরকার নেই বা যেতে পারেন না আপনি আপনি একতলা যদি ভেঙে ফেলেন অর্থাৎ আপনার ইমান নাই তাহলে সমস্ত বিল্ডিংটা ঝরে পড়বে সুতরাং এইটা হচ্ছে এই জন্য আমরা এত সময় দিচ্ছি এটা যে আমরা আমাদের আমাদের ইমানের ব্যসিস্ট যেটা বা ইমানের মূল যেটা বা রুট যেটা বা ভিত্তি যেটা ফাউন্ডেশান যেটা ওইটা আগে ঠিক করবো দেন আমরা আমলগুলোতে যাব বা যে দেন অন্য জিনিসগুলোতে যাব এটা ঠিক না করে অন্যগুলোতে যাওয়ার কোনো মিনিং হয় না সুবাহা কাল্লা বিলাইক আমরা শুনলাম ভালো কিছু শুনে সমস্ত প্রশংসা আল্লাহর খারাপ কিছু শুনে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা সরকারের তরফ থেকে কিন্তু আল্লাহ আমাদেরকে আমল করার টপিক দেন আমরা শুনলাম সেখান থেকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করার দেন কারণ আমি আপনি জানি না যে কালকের সকালটা আমরা